প্রিয় উপস্থিতি আজকে আমরা রোজার ফজিলত সংক্রান্ত ছোট্ট কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব প্রিয় উপস্থিতি রোজা হচ্ছে এতই গুরুত্বপূর্ণ একটি ইবাদত রোজা হচ্ছে এতই ফজিল্পূর্ণ একটি ইবাদত যেটাকে আল্লাহ তার নিজের জন্য সাব্যস্ত করেছেন বুখারি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে মিন সাহিবি আমল তার নিজের জন্য এবং এর সবাব দশগুণ থেকে সাতশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়ে থাকে আল্লাহ তালা বলেন তবে রোজা হচ্ছে এর থেকে ব্যতিক্রম নিশ্চয়ই রোজা হচ্ছে মাত্র আমার জন্য এবং এর প্রতিদান স্বয়ং আমি নিজেই দিব কেননা সে শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য খাবার দাবার পানাহার ও সহবাস থেকে বিরত থেকেছে রোজাদার ব্যক্তির জন্য রোজাদারের মুখের গন্ধ আল্লাহতালার কাছে মেসকের সুবাসের চেয়েও বেশি প্রিয় মুসলিমের অপরে খাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লি আসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে আশায় রমজানে রোজা রাখবে আল্লাহ তালা তার অতীতের সকল গুনাকে ক্ষমা করে দিবেন কি উপস্থিতি এই রোজা কিয়ামতের মাঠে বান্দার জন্য সুপারিশ করবে মুসনাদে আহমদের হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লি সাল্লাম বলেন क्यामतर दिन रोजा रोजादार व्यक्तर जन्े आल्ला सुपारिश कर रोजा बोलें हे आल्ला রমজানের দিনের বেলায় আমি তাকে খাবার দাবার ও সহবাস থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আপনি আমার সুপারিশকে কবুল করুন তখন আল্লাহ তালা রোজার সুপারিশকে কবুল করবেন হাদিসের মাঝে রোজাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ উল্লেখ করা হয়েছে রাসুলসাল্লু আলি ওয়াসাল্লাম বলেন আসাম ইয়স তাজিন্ন বিহাল আব্দু নার। রোজা হচ্ছে ঢালস্বরূপ এর দ্বারা বান্দা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবে রোজাদার ব্যক্তিদের সংবর্ধনা দেওয়ার জন্য জান্নাতে একটি আলাদা দরজা থাকবে যেটি দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে রাসুলসাল্লু আলি সাল্লাম বলেন निश्चय जाननाते नामक एक दरजा रही है क्या दिन जो दरजाटी दिए शुद्म्र रोजादार प्रवेश कर अतपर तर जख प्रवेश तक से दरजाटी बंद हो जाए दरजाटी दिए और का प्रवेशते देना सम्मानित उस्थिति आल्ला फरियाद करल्ला जान আমাদের রোজাগুলোকে কবুল করে আমাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নতে প্রবেশ করার তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবি আলমিন